Labaika Allahumma labbaik, labbaika la sharika laka labbaik Innal hamda wa n'na'amata laka wal mulk la sharika la Assalamu alaikum warahmatullahi wabarakatuh Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah Wa ala alihi wa sahbihi সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বনেরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন হল হাজিল বাইত আল্লাহর গড়ের উদ্দেশ্যে হজ করা হজ এবং ওমরা দুটি গুরুত্বপূর্ণ এবাদত ক্ষেত্রে আমরা কিছু কিছু সুন্না পরিপন্থী কিছু কাজ আমরা করে থাকি যেগুলো না জানার কারণে আমাদের হয়ে যায় এই জন্য এক্ষেত্রে আমরা যেন এই ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারি এই সতর্কতা অবলম্বনের জন্যই তাফসিরুল কোরআন ডট পক্ষ থেকে আমরা বহুল প্রচলিত পঁচিশটি ভুল আলোচনা করছি ইতিপূর্বে পাঁচটি পর্বে আমরা ১৬টি ভুল আলোচনা করেছি আজকের এই ষষ্ঠ পর্বে আমরা তিনটি ভুল নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ সতেরোতম যেই বুলটি আমরা করে থাকি মিনার তাবুতে গিয়ে আরাফার ময়দানে গিয়ে মুজদালিফার ময়দানে গিয়ে এই বরকতময় জায়গাগুলোতে গিয়েও আমরা অনেকে বেদায়াতি জিকির করি বেদায়াতি দৌড়ত পড়ি বেদাতি মিলাত পড়ি এটা আমাদের বড়ো ধরনের মারাত্মক একটা বুল কারণ হজটি কবুল হওয়ার জন্য हज् मबरुर हार जो मूल शर्त ही हल जजेटी क्षति आमल रसुल्ला सल्लासम सुन्नत तरीकें सुन्नत पद्धति होते हैं किंतु आपने मीनार मैदान गाबुते गो कोबुते सबा मिले सम्मिलित भावे जिकिर करे সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে স্বজোরে মিনার তাবোতে জিকির করতে আছে। এটা নবী সাল্লা ইসাল্লামের সন্নার খালাব জিকির আবার সেখানে গিয়ে অনেকে আল্লাহ আল্লাহ জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লা জিকির করতেছেন অনেকেই এই জিকিরগুলো করে করে মিনার ময়দানে গিয়ে তারা কলপ পরিষ্কার করতেছেন অথচ এই জিকিরগুলো নবী সাল্লাহি সালামের সুন্নার খালাফ সেখানে সুন্নতি জিকির না করে সুন্নতের খালাফ জিকির করা হচ্ছে আল্লাহ রব্লা আলমিন সেখানে বলছেন এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ রব্লা আলমিনে জিকির করো এই জিকির কিভাবে করতে হবে সেটা নবী সাল্লাহালাম শিখিয়ে দিয়েছেন সাহাবাই কেরাম রদওয়ানুল্লাহি তা আল্লাহ আজমাইন তারা শিখিয়ে দিয়েছেন সেখানে আমরা জিকির করব পাঁচ ওাক্ত সলাত নির্ধারিত সময়ে কসর করে আমরা জামাতের সাথে আদায় করব। সেখানে আমরা কোরআনে কারিম তলাওয়াত করবো দিনই আলোচনা কোরআন সন্ন্যার আলোচনা শুনব আর একাকে আমরা সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ ইলা আল্লাহ আকবর সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহিল আজিম লা হৌলা কুতে বেশি বেশি এই লাগুলো সুন্নতি জিকিরগুলো আমরা মিনা তাবুতে বেশি বেশি করব আর জিকিরগুলো হবে তাদার খুফিয়া অত্যন্ত বিনায়ের সাথে চোপে চোপে আস্তে আস্তে আল্লাহর স্মরণে চোখের পানি পটবে আর আমার মুখ দিয়ে জিকির উচ্চারিত হবে কিন্তু আমরা সেখানে গিয়ে দেখা যায় বাংলাদেশে বেদায়াতি জিকির করতে করতে সেই অভ্যাস হজে গিয়েও আমরা ছাড়তে পারি না মিনার ময়দানে গিয়েও আমরা তাঁবুতে ঢুকে বেদায়াতি জিকির করতে থাকি অনেক তাবু থেকে বাংলাদেশি তাঁবু থেকে এই সকল বেদায়াতি জিকিরের আওয়াজ আসতে থাকে এবং এই জিকিরের আওয়াজে ওই তাঁবুর ভিতরে বা আশেপাশের তাঁবুতে যে সকল ভাই বোনেরা অবস্থান করেন তারাও এ বাদত করতে আল্লাহর জিকির করতে তাদের অনেক সমস্যা তৈরি হয় এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার সেখানে গিয়েও বেদাতে দরুদ বেদাতে মিলাত পড়তে থাকে মিনা আরাফা মোজদালি ভাই কেউ কেউ সেখানে সম্মিলিতভাবে বালা গালুরলা বিকা মাল আলিহি কাশুজা বিজা পড়তেছে বালা গালুরলা বিকা মাল একটা কবিতা শেখ সাদির রহমতল্লা কবিতা সেই কবিতা মীনা আরাফাতে আমি পড়ব কেন সেখানে আমি নবী সাল্লা সাল্লামের শিখানো দৌদ পড়বো আল্লাহ রসুলামকে দরুদ আমাদেরকে শিখিয়ে জান নাই সাহবাই কেরাম দরুদ শিখান নাই তাহলে আমরা সেখানে গিয়ে বালা গালিকা মাল আলিহি আবার একজনের নেতৃত্বে গান গেয়ে গেয়ে হেলে দুলে দরুদ তারপরে কেউ কেউ এমনও দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলীকা এগুলোও পড়তেছেন আমরা হস করতে গিয়েছি সেখানে খুজু আন্নি মানা আছে কাকু নবী সাল্লামের সুন্দর তরিকায় তো নবী সাল্লি সাল্লাম কি মিনার আহবাদ মু গিয়ে সাহবাঈ কেরাম নবীম কি ইয়ানবী সাল্লাম পড়ছেন বালাগ আলী কাম পড়ছেন অথচ আমরা হজে গিয়েও এইগুলো ছাড়তে পারি নি হজে গিয়ে অবশ্যই এই সকল বেদাৎ থেকে এই সকল সেরেকি বিশ্বাস থেকে আমাদেরকে তওবা করতে হবে না হয় আমাদের হজ নিষ্পল যে আগে যেরকম পরেও সেরকমই হবে এজন্য এই মিনার তাবু আরাফা মুস্তালিফায় কোনো সন্ন্যত বিরোধী সন্ন্যতের খেলাফ সিকিরাজ দরুদ মিলাদ এগুলো যেন আমরা না করি এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আঠারোতম ভুল যেটা সেটা হল আরাফার ময়দানে দলবদ্ধ মুনাজাত করা আরাফার ময়দানে যিনি হজের ইমাম আরাফার ইমাম সে ইমামে আরাফা এক আজান এবং দুই একামতের সাথে সেখানে জোহর এবং আসর এই দুইটা ছলাত একসাথে জোহর ওয়াকতে জমা এবং কচরের মাধ্যমে আদায় করেন ওখানকার যে ইমাম যিনি আরাফার মাদানের ইমাম তিনিও সেখানে মুকিম তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা ওখানকার লোক তারপরে তার পিছনে যারা সলাাদ আদায় করেন বাতুল্লারি ম্যামেরা ওখানকার মক্কা আহলে মক্কা মক্কার গভর্নর সবাই সেখানে উপস্থিত থাকেন কিন্তু সবাই সেখানে জোহর এবং আসরকে জমা করেন এবং কসর করেন এবং তারা খোদ্েন আর চলাত আদাই করেন সেখানে কোনো দলবদ্ধ মোনাজাত নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাহু আলহিবাসাল্লাম আর আপার ময়দানে দোয়া করেছেন কিন্তু সম্মিলিতভাবে নবী সাল্লা ইসলামের নেতৃত্বে মুনাজাত করেন নাই যদি এটা পজিলতময় হয়তো হতো সম্মিলিত মোনাজাত পঞ্চাশ লক্ষ ৫০ লক্ষ হাজির সাহেব নিয়ে ইমামে আরাফা আরাফার মানের ইমামে লম্বা মোনাজাত ধরতেন কিন্তু ইমামে আরাফা আরাফার ইমাম কোনো মোনাজাত করেন নাই সম্মিলিতভাবে দোয়া করেছেন দোয়া তো পুরো সমটাই সেখানে দোয়া করছেন ইমামে আরাফা কিন্তু সম্মিলিত কোনো মোনাজাত করেন নাই কিন্তু আমরা যারা আরাপার ময়দানে যাই আমরা কি করি আমরা নবী সাল্লা সাল্লামের চাইতে সাহাবাই কালামের চাইতে বড় মুফতি হয়ে গেছি আমরা সেখানে গিয়ে জহর আসর জমা করি না অথচ আল্লাহ রসমের পিছনে যারা মক্কা বাসী আহলে মক্কা সাহাবিরা ছিলেন তারাও জমা করছেন নবী সাল্লাহিস্লাম জমা করছেন আর আমরা এখানে হাজার হাজার মাইল দূরের থেকে বাংলাদেশ থেকে গিয়েও বলে যে না না এখানে জমা হবে না জোহরের ওয়াতে জোহর আসরের ওয়াক্তে আসর আবার কচর হবে না আমরা এখানে মুকিম হয়ে গেছি আমরা ওখানে অল্প কয়দিনের জন্য আবার এক জায়গায়ও অবস্থান করি না এখান থেকে এখানে এখান থেকে মিনা থেকে আরাফা আরাফা থেকে মুসদালিফা মুসদালিফা থেকে মিনা মিনা থেকে মক্কা মানে সব জায়গায় দৌড়াদির মধ্যে আছে তাও নাকি আমরা সেখানে মুকিম বাস আমাদের কচর করা যাবে না এ সকল ফতোয়া দিয়ে আমাদেরকে সেখানে সুন্না থেকে অনেক ভাই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেন এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা আমার আপনাদের সামনে এই কথাটাই বলবা আমি আরাফার ময়দানে ওই কথা বলছি যে আল্লাহ রসুল সাল্লু আল ইসলাম মক্কার সাহাবিরা মদিনার সাহাবিরা তারা সবাই এখানে জমা করেছেন কসর করেছেন আপনি যদি মনে করেন যে তাদের আমল করবেন তাহলে এইভাবে করেন আর যদি মনে করেন বাংলাদেশের কোন মুক্তি সাহেব কোন আলেম কি বলছেন সেটা আমল করবেন তাহলে আপনি সেটা করেন এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে হজে গিয়েছি আমার সমস্ত কাজ আল্লাহ রসুল সাল্লা সাহাবাইকার যেভাবে করেছেন সেভাবে হবে সুতরাং আরফার ময়দানে জমা কচর বাদ দিয়ে জোহরের সময় জোহর আসরের সময় আসর পুরা নামাজ আবার দলবদ্ধ মুনাজাত। আমরা দেখি আমাদের দেশের এক এক আলেম এমন মুনাজাত লম্বা আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত অনেকে এই রকম আলেমদেরকে নিয়ে যান যে শুধু আরফার ময়দানে মোনাজাত করার জন্য অথচ এটা সুন্নতের খেলাফ একটা বেদাহাতি কাজ উনিশ নম্বর যে ভুলটা আমরা আলোচনা করব সেটি হলো অতিরিক্ত দম্বা বা করা আমরা দেখি যে আমাদের দেশের যারা হজের কা ফেলার নেতৃত্ব দেন তারা হজ যখন শেষ হয় তখন সবাইকে বলে যে ভাইয়েরা হজে আমরা কোনখান দিয়ে কোন জায়গা দিয়ে কী ভুল হয়ে গেছে আমরা জানি না অনেক ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ যাতে মাফ করে দেন সবাই একটা একটা দম দিয়ে দেন তো দম কিভাবে দিতে হবে তো তিনি পতওয়া দেন যে পাঁচশো রিয়াল করে লাগবে বা তিনশো রিয়াল করে লাগবে চারশো রিয়াল করে হোস করতে বরবাদ হয়ে যায় সলাতের মধ্যে নামাজের মধ্যে যেমন নিশ্চিত ভুল হইলে সহ যায় না যদি আমি মনে করি যে নামাজে আমার অজানা কোন খান ভুল হয়ে গেছে নামার শেষে প্রতি নামা শেষে দুইটা সহজ দিয়ে দি। এটা যেমন ভুল ঠিক হজের নির্দিষ্ট কোন ওয়াজিব তরক না হইলে নির্দিষ্ট ওয়াজিব আমার তরক হয়েছে এই নিশ্চয়তা না থাকলে অনুমানের উপরে ভিত্তি করে কোনখান দিয়ে ভুল হয়ে গেছে আমি জানি না এজন্য দম দিয়ে দিলাম এটা দেওয়া যাবে না কিন্তু অনেক ভাই বোন এরকম অতিরিক্ত দম দিয়ে দেন কয় এ শকর দমে শোকর বলতেও কোনো দম নাই দমে শোকন নামে কোনো দম নাই। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা অনেক ভাই আবেগে পড়ে ভুল করে থাকেন অথচ তারা অনেক জিনিস ভুল করছেন তারা মিনা অবস্থান করেন নাই দুই রাত্রি তারপরে আরপার ময়দানে দলবদ্ধ মোনাদাত করছেন আরপার ময়দানে জমা খসর করেন নাই মীনা মুজদালিফা যেভাবে শূন্য অনুযায়ী করা ছিল শূন্য অনুযায়ী করেন নাই আর শেষে এসে একটা দম দিয়ে সব ভুল কাটানোর চেষ্টা করতেছেন এজন্য এটা আমাদের একটি বহুল প্রচলিত ভুল এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো আল্লাহ সামান্ন আমাদের সবাইকে হজ্জে মাভরুর নসিব করুন সুন্না পদ্ধতিতে